আয়াত থেকে সিরকের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে সেটি হল আরবের মুশিকেরা তাহিদুর রুবা তাও বিয়ার ব্যাপারে তারা পরিপূর্ণ ইমানদার ছিল তাহিদুল আসমা ও সিফাতের ব্যাপারেও মোটামুটি আংশিক ঠিক ছিল তাদের গন্ডগোলটা ছিল কিসের মধ্যে তাও কয় প্রকার এটা হলো সৃজনশীল তাও সবাই বলতে পারে না অনেকে দেখবে যে প্রশ্নের মধ্যে উত্তর লেখা থাকে তাও এমন বোকা বলতে পারে না যে প্রশ্নের মধ্যে উত্তর আছে তাওহিদ হলো কয় প্রকার তিন প্রকার একটা হলো তাওহীদ রুবা তাওহিদুল আসমা বা আর একটা হলো তাহিদুল তাও তাহিদুরগুলো আল্লাহ যতগুলো ক্ষমতা আছে রুববিজ্ঞাতজ মানে ক্ষমতা এই আল্লাহর যতগুলো ক্ষমতা এই সবগুলা ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ একক এটা হলো তাহিদ রুবা তাহিদুল আসমাহ আল্লাপাক এর যতগুলো নাম আছে যতগুলো সিফাত আছে এসকল নাম এবং সিফাতের ক্ষেত্রেও পাক একক। আর আল্লাহাক্ষেত্রে আল্লাহ যেগুলো এবাদত যেগুলো আল্লাহর জন্য করা হয় এগুলো পৃথিবীর আর কারো জন্য করা যাবে যেমন সাজদা করা স্যাচদা করা কি সেজদা করা এবাদত কিন্তু এটা আল্লাহর আল্লাহ ছাড়া তারপরে যদি বলেন যেমুক দরগায় দশ টাকা দিবো পঞ্চাশ টাকা দিবো তাহলে এটা শিফ মানত করতে হবে আল্লাহর জন্য করবানি কার জন্য এটা একটা এবাদত আপনি গরু যদি কোন দরবারে রা দেন সেটা শীত আপনি গরু ছাগল লোকনা দিবেন কোন দিকে আল্লাহ এটা আল্লাহর উদ্দেশ্যে আপনি হজে কারান করবেন তাহলে গরু ছাগল রওনা দিতে হবে ওই দিকে অন্য কোনো দিকে রওনা দিলে বায়তুল্লার দিকে রওনা না দিয়ে পূর্ব দিকে রওনা দিলে উত্তর দক্ষিণ পূর্ব দিক আছে এই জন্য পৃথিবীতে যত নবীরা চলে আসছেন তারা দাওয়াত দিচ্ছেন কিসের তাদের তাহিদের কালে মাটা ছিল আল্লা ছাড়া সত্যিকারের কোন দাবার দেন নাই কিন্তু আল্লাহ ছাড়া কোন রব নাই দাবাত দেওয়ার সময় তারা কিন্তু বলেন নাই যে হে দুনিয়ার মানুষ বল লাখা ইল্লা রাজা এগুলো বলে কিন্তু দাবাত দেন নাই জন্য সকল নবীরা যে শব্দটা ঠিক করছেন সেটা হলো লা লাহা মানে মূল গণ্ডগোলটা পৃথিবীর মানুষের এই জায়গায় মাবুদ। অর্থাৎ দুনিয়ার মানুষ আল্লাহর রুবীয় ক্ষেত্রে মেনে নিতে তাদের কোনো আপত্তি ছিল না আসমাব আসিফাত মেনে নিতে কোনো আপত্তি ছিল না আপত্তিটা ছিল কিসে এবার তাদের মূল গণ্ডগোলটা ছিল আবাদতো এই জন্য নবিরা দুনিয়ার মানুষদেরকে বলতেন তোমাদের আর মাবুদ নাই মানে যে আল্লাহ তোমাদের রব সেই আল্লাহর আবাদত করো আল্লাহ একত্রিশ নম্বর আয়াত থেকে এই মুশরিকদের আখি এবং তাদের সিরকের কেন্দ্রবিন্দু কোথায় সেই বিষয়গুলো এক নম্বর প্রশ্ন হলো মাইয়ারুকো কুমিনা দে আসমান থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দে তোমাদের রিজিকটা কে দে একজন মুস্রিক ও বলবে না বিশ্বাস করে এজন্য আল্লাহ বলতে আপনি বলেন সামায় কুমিনা দে আসমান থেকে তোমাদেরকে কে কে রিজিক দে তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এগুলোর কে নিয়ন্ত্রণ করে কে এটার মালিক কে তিন নম্বর প্রশ্ন হাইয়া মিনাল হাই কে মৃত থেকে জীবিতকে বের করেন কে জীবিত থেকে মৃত বের করেন মৃত থেকে জীবিত বের করেন জীবিত থেকে মৃত মৃত থেকে জীবিত কে বের করে নিয়ে আসেন প্রশ্ন ওয়ামাই এই আসমান জমিন বিশাল সাম্রাজ্য আল্লাহর যে মালিকানা দিন যা কিছু আছে এই সব কিছু কে পরিচালনা করেন মসজিদদেরকে আপনি চারটা প্রশ্ন করেন এরা সবাই আল্লাহ আমার শক্তি শ্রবণ শক্তি এগুলার মালিককে জীবিত থেকে মৃত মৃত থেকে জীবিত কে বের করে নিয়ে আসেন আসমান জমিন সবকিছু পরিচালনা করেন কে দেখেন একজন মুশ্রিক বিশ্বাস করে যে এগুলা সব করে কে আল্লাহ কিন্তু একজন বর্তমানে আমাদের সমাজে বা বর্তমান দুনিয়াতে এমন মুশ্রিকও আছে মানে মুসলিম নামদারি মুসরিক যে বিশ্বাস করে যে এই আসমান জমিন এই সাম্রাজ্য আল্লাহ একা পরিচালনা করে না আল্লাহর সাথে আরো আছে কারা আছে কুতুব আছে আব্দাল আছে অনেক কিছু আছে এবং এদেরকে আল্লাহ নিয়ে আসমানে আল্লাহ সুবান এদের সাথে মিটিং করে মিটিং করে তো এদের পরামর্শ ক্রমে আল্লাহাক আসমান জমিন পরিচালনা করে এরা কত বড় মুসিক যে নামের যুগের মুশিকদের চেয়ে আর বড় মুসিক নবিস্লামের যুগের মুর্শিকেরা বিশ্বাস করতো যে ওমাই তারা বলতো আল্লাহ আসমান এই সাম্রাজ্য কে পরিচালনা করে তারা বলতো আল্লাহ পরিচালনা করে আজকের যুগের মুসলিম সেই বিশ্বাস করে যে আল্লাহ একা করে না আল্লাহ এদেরকে নিয়ে আসমান জমিন পরিচালনা করে আমাদেরই একজন মুসল্লি ছিলেন মুসল্লির শ্বশুর এসতে বেড়াইতো এখানে এই এলাকায় তো এসে সকাল বেলায় জামাইরে ডেকে বলতেছে ডেকে বলতেছে রাত্রে তো আসমানে মিটিং হয়েছিল যে আল্লাহ পাক আজকে রাত্রে এই বাংলাদেশের যত অলিয়া ওলিয়া আবদাল কুতুব গাউজ আছে সবাইকে আল্লাহ ডেকে নিছেন। আসমান এবং সে সিদ্ধান্ত শোনাইতেছে জামাইকে দেখেন কত বড় সেরকি ধারণা যে আল্লাপাক বাংলাদেশ কিভাবে পরিচালনা করবেন এটা ঠিক করার জন্য এই বাংলাদেশের আছে সবাইকে নিছে। আসমানে যায় এদের পরামর্শ নিচ্ছে পরামর্শ নিয়ে আল্লাহ কিভাবে পরিচালনা করবে না কত বড় শের যেটা আরবের মুশিকের চেয়ে বড় আরবের মুর্শিকেরা বলতো ওমাই আমরা তারা বলতো ফসাইয়া আল্লাহ আল্লাহ করেন এগুলো এরপর আল্লাহ বলতেছেন যখনই মুর্শিকেরা তোমাকে জবাব দিবে যে এগুলো আল্লাহ করেন সেই আল্লাহকে কি তোমরা ভয় করবে না কৌশলটা যে মুর্শিকরা এগুলো বিশ্বাস করে যে সব আল্লাহ করেন তা আপনি তাদেরকে বলেন যে আল্লাহ রিজিক দিয়ে তুমি এবার করবা কার যে আল্লাহ তোমাকে খাওয়া লালন পালন করে অক্সিজেন দেবকিছু দিয়ে বাঁচা রেখে তা এবারটা তো হবে সেই আল্লাহ যে তোমাকে কিছুই করবা কেন এই ধরার জন্য আল্লাহ তুলে দাওয়া যে যে আল্লাহ তোমাকে রিজিক দেন তো এবাদত করবা শুধুমাত্র সেই আল্লাহ যে আল্লাহ তোমার দৃষ্টি শক্তি তোমার শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে এবাদত করবা শুধু সেই আল্লাহ যেই আল্লাহ আসমান জমিন সবকিছুকে পরিচালনা করেন এইভাবে দাওয়াত তোমাদের সেই আল্লাহ যিনি তোমাদের সত্যিকারের রব সোহান আল্লাহ মানে যে আল্লাহ এই সবকিছু করেন তিনি তোমাদের হক আর কি আছে এই আর কি আছে ওই আমাদের সাহেব বলছে না যে যদি ধরুন যে আল্লাহর পরে আরো একজন আছে তারপরে আরো একজন আছে তারপরে কি আছে আল্লাহ বলতেছেন ফাজ কুমুল্লাহ কুমল হক যে সেই আল্লাহ হলেন একমাত্র তোমাদের দলাল গোমরাহি আছে মানে তুমি আর হকের উপরে থাকবে না তুমি এখন গোমরাহির দিকে সুতরাং তোমার কি হলো তুমি ফিরে আসবে না কেন আনে নাই অর্থাৎ ইতিপূর্বে অনেক মানুষের কাছে এরকম সবকিছু স্পষ্ট হওয়ার পরেও তারা ইমান আনে নাই তাহলে এই মানুষগুলো হয়তো সবাই ইমান আনবে না কিন্তু তুমি দাওয়াত পেশ করার সময় এভাবে তাও হিদের দাওয়াতটা করেন যে তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ কি আছে যিনি সৃষ্টির সূচনা করেছেন সুম্মাই আবার সৃষ্টির পুনরুত্থানও করবেন মানে যখন পৃথিবীতে সৃষ্টি ছিল না তখনও উনি ছিলেন আবার যখন পৃথিবীতে কিছু থাকবে না তখনও উনি থাকবেন এই এইরকম কোনো এটাতেও তারা বিশ্বাসী যে নাই তাহলে যদি সৃষ্টির আগেও কেউ না থাকে পরেও কেউ না থাকে তাহলে তোমরা এবাদত করবা কার যিনি সৃষ্টির আগেও ছিলেন পরেও থাকবে শুধু তার আল্লাহ আল্লাহাকবেন্লাহ আপনি বলেন যে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন আবার আল্লাহ সৃষ্টির পুনরাবৃত্তি করবেন আপনি বলেন তোমাদের ওই মাহবুতের মধ্যে এমন কেউ কি আছে যিনি তোমাদেরকে হকের দিকে সত্যের দিকে রাস্তা দেখাবে এরকম কোনো মাহবুত কি তোমাদের আছে আপনি বলেন আল্লাহ হলেন একমাত্র মাহবুত যিনি তোমাদেরকে সত্যের দিকে হকের দিকে তোমাদেরকে রাস্তা দেখানিজ্ঞাসা করেন যিনি তোমাদেরকে সত্যের দিকে হকের দিকে রাস্তা দেখান তিনি বেশি হকদার আবাদতের নাকি যাকে আল্লাহ হেদায়েত না করলে হেদায়েত পায় না তিনি এবাদতের বেশি হকদার অর্থাৎ তোমরা যে সকল মাহবুতদেরকে যে সকল আসলদেরকে ফেরস্তাদেরকে জিনদেরকে যাদের তোমরা ওই আল্লাহ হেদায়েত না করলে এরা কোনোদিন হেদায়ত পান না। ওই মানুষগুলো তোমাদের এবাদতের জন্য বেশি হকদার নাকি ওই মানুষগুলাকে যিনি আল্লাহ হেদায়েত দেখাইছেন তিনি বেশি হকদার কথাটাকে বুঝতে পারছেন মানে ধরেন আমরা একজন আউলিয়ার কেন করতেছি তো উনি যে রাস্তায় চলে আল্লাহকে পাইছেন আমার আপনার কাজ হলো আমি আপনিও সেই রাস্তায় চলব তাহলে আল্লাহকে পাবো এখন আমি আপনি সেই রাস্তায় না চলে তাকে ধরবো কেন তাকে ধরলে আমার আপনার কি লাভ মানে এটাই যাকে আল্লাহ হেদায়ত করেছেন বলেই তিনি হেদায়ত পেয়েছেন তাকে আল্লাহ বানাইছেন তো আলহামদুলিল্লাহ ভালো কথা তিনি যেই পদ্ধতি ফলো করে যিনি যে সুন্নতের তাওহীদের উপরে থেকে এবাদত বন্দী করে তিনি আল্লাহকে পাইছেন আল্লাহর অলি হয়েছেন আমার আপনারও কর্তব্য হল সেইভাবেই আল্লাহর দিনের উপরে থাকা তাওহীদের উপরে থাকা সুন্নতের উপরে থাকা তো সেটা না করে উনাকে ধরার কারণ কি আল্লাহ বলতে আপনি যাকে হেদায়েত না করা হইলে তিনি নিজেও হেদায়েত পান না সেই আবাদতের বেশি হকদার ফা আলাকুম আল্লাহ মানুষকে প্রশ্ন করেন ফামা আলুম ফামি তোমাদের কি হইলো অনেকগুলো জিনিস আছে দেখবেন যে স্বাভাবিক দৃষ্টিতে তাকালেও মানুষ এখানে হক পেয়ে যায় কিন্তু মানুষের ওই যে স্বাভাবিক দৃষ্টিটা চিন্তা শক্তিটা এটাই হারিয়ে যায় মানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এর মধ্যে দিন এর কিছুই নেই তাও দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তার পিছিয়ে ঘুরে কি বলেন ঘুরে না কেন ঘুরে এই মানুষগুলো নিজের মধ্যে তহিত নাই নিজের মধ্যে নিজের সূন্য নেই সে আমাকে কিসের হেদায়ত দেখাবে কিসের সূন্য দেখাবে কিসের তহিত দেখাবে দেখা যাচ্ছে তাও তার পিছিয়ে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে সে বলতেছে আমি আর সে আল্লাহ আমার চেহারায় বসে থাকে কি হইল তোমরা কি একটু চিন্তা ভাবনা করো না একটু বললেই তো বুঝতে পার তারপরে দেখবেন যে কতগুলো ফির সাহেব আছে পরে দাঁড়ি নাই কিছু নাই মানে দেখতেই খারাপ মানুষের চেহারা কোন দিন দাঁড়ের চেহারা সুরত নাই তাও তাই সেখানে দেখবে যে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে গুমরা করতেছে সেগুলা বা বুঝলাম যে মানুষ ধোকায় করতেছে চেহারা দেখে মনে করতেছে যে এটা আল্লাহর আর কিছু আছে চেহারাই কোন আল্লাহরিত নাই পুরা শরীরেই কোনো দিনের কিছু নাই কিছু নাই দেখলে বুঝা যায় যে এটা ব্যবসায়ী তাও দেখা যায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তোমরা কি একটু বিবেকটা খাটাইবে না একটু চিন্তা করবে না একটু তোমাদের ভোট শক্তি চিন্তা শক্তি থাকবে না আল্লাহ প্রশ্ন এটা দুইটা প্রশ্ন করছে একটা হলো ফামাল হাকুম আর একটা হলো কাইফা তাহক ধারণা মনে করে নিচ্ছে যে উনি আল্লাহ রী ধারণা করতেছে মনে করে নিচ্ছে যে উনি সুপারিশ করবে সব কিন্তু মনে করা সব ধারণা মানে এদের জ্ঞানের ভিত্তিটাই হল ধারণা আল্লাহ মা তাদের অধিকাংশই শুধুমাত্র ধারণার অনুসরণ করে মিনাল আর হক পাওয়ার জন্য ধারণা বিন্দু মাত্র কোন কাজে লাগে না হক সত্যি পাওয়ার জন্য আপনার ধারণা দিয়ে কোনোদিন হক পাওয়া যায় না ধারণা দিয়ে কোনোদিন হক পেতে চান ইবলের চেহারা সুরত কিন্তু খারাপ না ইবলিসের চেহারা সুরত আমাদের থেকে আরো সুন্দর আকর্ষণীয় চেহারা সুরত ইবলিস ধরতে পারে ইবলিজ আমাদের থেকে আরো উঁচু মানে সুন্দর ফাঁকড়ি পরে সুন্দর দাঁড়িয়ে নিয়ে আপনাকে আমাকে করে করতে খুব পণ্ডিত তাহলে শুধু ধারণা দিয়ে যে উনি আল্লাহর উনি বুজুর্গ হইতে পারে উনি এটা হইতে পারে মানে এরকম ধারণার ভিত্তিতে হক পাওয়া যাবে না আল্লাহ পাকে স্পষ্ট বলছেন যে শুধু ধারণা দিয়ে হক কোনোদিন পাওয়া যায় না তারা যা কিছু করে আল্লাপাক এই ব্যাপারে সব কিছু জানেন